আমি চাই না এমন করে বাঁচতে ও আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না মন করে বাঁচতে নিজেদের খেয়ে পড়ে অপরের কথাতে নাচতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে নিজেদের খেয়ে পড়ে অপরের কথাতে নাচতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে নেই কোনো শান্তি বার শুধু ক্রান্তি হিসুতেই ইসু হয় চলে হরতাল দেখো পল্টন মোড়ে সাপলা চত্তরে রাজপথ জনতার খুনে হয় নেই কোনো শান্তি বাড়ে শুধু ক্রান্তি হিসুতেই ইসু হয় চলে হরতাল দেখো পল্টন মোড়ে সাপলা চত্তরে রাজপথ জনতার খুনে হয়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 সংসদে জ্ঞান জাম পণ্যের দাম দিন রাত নেই আর কোনো স্বস্তি না অসহায় খুদার জাত নাশয় পড়ে থাকা কত বস্তি সংসদে জ্ঞান জাম বাড়ে পণ্যের দাম দিনরাত রাত নেই আর কোনো স্বস্তি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 চারিদিকে কলমের বাহাদুরি চলছে বাড়ছে জনতার ঘুষের সভা। অশান্ত জনতা খুঁজে শুধু শান্তি পৃথিবীতে শান্তির বড়ই অভাব চারিদিকে কলমের বাহাদুরি চলছে বাড়ছে জনতার ঘুষের সভা। অশান্ত জনতা খুঁজে শুধু শান্তি পৃথিবীতে শান্তির বড়ই অভাব এত জানা যাত না বড়দের ছলনা এত জানা যাত না বড়োদের ছলনা পারে না তুই মন সইতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে নিজেদের খেয়ে পরে অপরের কথাতে নাচতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে বড় বড় কথাতে মানুষকে নাচাতে থাকে ওরা সদা অবিচল সম্মুখে হাততালি পেছনে মুখের গালি এটাই ওরা ভাবে অবিকম বড় বড় কথাতে মানুষকে নাচাতে থাকে ওরা সদা অবিচল সম্মুখে হাততালি পেছনে মুখের গালি এটাই ওরা ভাবে অবিকম লাখো কোটি জনতা চাই যে স্বাধীনতা লাখ কোটি জনতা চাই যে স্বাধীনতা অস্বাধীনতার এই দেশতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে নিজেদের খেয়ে পরে অপরের কথাতে উঠতে বসতে নাচতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে আমি চাই না এমন করে বাঁচতে